জগৎ উপন গৌরঙ্গীরাঞ্জাবি তৃষভানিভ্যশা সন্ধু পতিম বিষ্ণু দেভ্য নম নম শ্রীকৃষ্ণ চৌত্র্য প্রভু মৃত্য শিবাজ হরে শিবা সাদু জিন্দ হরে ভাবে সৎকার মহারাজ ইনু এবং শ্রী রামচন্দ্র দেবের জীবনের সম্বন্ধে কিছু কিছু হচ্ছে তো এই থার্ড পর্যায়ে আছে দুই খ্রিস্টাল প্রকৃত প্রক্রিয় আমরা যদি চেষ্টা করি সম্পূর্ণ বাদে ওই ভাব ওই শ্রীমদ ভগ শ্লোকে যে কোনো শ্লোকে আলোচনা করত তাহলে আজ থেকে শুরু করল তো দেয় পাতনের সময় পর্যন্ত তা সেই সময় পাব না কারণ শ্রীমদ ভগ ভগবানের মতো অপরপ্ত আছে কৃষ্ণ থেকে ভাগবত বি শারদাশ্বল প্রত্যে শ্লোকে প্রত্যে অখে না ভাগবত গ্রন্থ রূপে ভগবান আছে ভগবান থেকে অভিন্ন এবং ভগবান জেন সবথ ভাবে সমর্থ আছেন আমাদের লক্ষ্য করতে আমাদের জ্ঞান দেওয়ার তো ঠিক সেই ভাবে এই সুমনাথ ভগবান আমাদের পুরো আশ্রয় থাকতে পারে এই সুনাথ ভগবান এই খরি এবং প্রত্যেক শ্লোকের অনেক আয়তা আছে অসংখ্য আয়তা আছে প্রত্যেক শ্লোকের প্রত্যেক অক্ষরে ভগবতার প্রত্যেক অক্ষরে একটি জ্ঞান আছে যে এর সীমা অনুসন্ধান সীমাব কত শ্লোকের মূল আর্থা আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এবং তার হয়তো কি সেই বা করা কত জীবের ধারণা আছে সেটা কত শ্লোকের কত আছে ওই ধারা আছে হচ্ছেন তার চরণে সরণ আদত হত্যা হবে কিন্তু যে কৃষ্ণ ভগবান এবং যে কৃষ্ণ ভগবান এবং যা জীব তা দাস আছে তো তার সম্বন্ধে তত্ত্ব জ্ঞান যা আছে সেটা অসীম আছে এই শ্লোকে শুধু প্রভুপা এই শ্লোকের একটু বিস্তৃত ভাব এখেছেন প্রভুপা আমাদের নজরে একটু লম্বা আছে কিন্তু প্রকৃতের লম্বা না হলকে তা লম্বা হয় একটু কিন্তু বুঝতে হবে যে সদাই বা হারি কথা কীর্তন এবং শ্রবণ কর উচিত মহাপ্রভুর আদেশ কেতনীয় সদা হারি সদাই বা হারি কীর্তন কর্তন কেতনে দুই মুখ্য ভাগ আছে এইটা আছে নাম খেতন এবং এই হারি কথা কেচন শ্রবণ করার মাধ্যমে আমরা অধিকার প্রায় নাম খেছেন করে আমি যদি ঠিক মতো হারি খেতা খেয়েছেন সব আমি না করে তাহলে আমি ঠিক মতো হারি নাম খেসান করতে পারে না অনেকে আমার কাছ থেকে আশীর্বাদ চাষে করে কি জন্য আমি জিজ্ঞেস করি যাতে আমি ঠিক মতো নাম করতে পারি অনেকে বল যাতে আমি হরিনাম করার জন্য অধিকা লাভ করব তো কিভাবে হরিনাম করার জন্য অধিকা প্রাপ্ত হয় সেটা সকল জীবের ধারণ সেটা সকল জীবের অধিকার কিন্তু আমরা নামের জন্য আধিকারী হয় না আমরা যদি ঠিক মতো হারি শ্রবণ না করি তো নাম কেউ জানে সাথে সাথে হারি শ্রবণ যদি না থাকে তাহলে এইসব নাম তো নাম হবে না এবং সেটা স্পষ্ট দেখা যায় যে এই দেশে অনেকে হারি কীর্তন করলেও যে জীবনে পরিবর্তন হয় না তার হারি কীর্তন টেকার কথিত হারি কীর্তন তারা অনেক রকম তাপ করে তো কি করে সম্ভব হয় আমরা যদি হারি কেতন করে তাহলে পাও হাটে চেতনার মোজন তো হৃদয় সুধি হওয়ার উচিত কিন্তু দেখা যায় অনেকে হারি কীর্তন করে কিন্তু কেতন পরে অনেক কি করে তারা হরি নাম তো নাম হয় না সাধু সঙ্গে দায় হরিণামি হয় নাম আক বাহে বসে সব নাম নই হাম যদি সাধু সংজ্ঞ না করে তাহলে আমরা হরি নাম করতে পারে না আমরা রে কৃষ্ণ এই সাত অক্ষর উচ্চারণ করতে পারি কিন্তু সেটা নাম হবে না তো প্রথমে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ কি তো দুধ দিয়ে আরতি করো সাধু দেয়া চরণ সেবা কর মিষ্টি সেটা কি সাধু তা সাধু সঙ্গ হয় সাধু সংঘ হয় কানেও যারা সেবা করে তার কথা শ্রবণ করার সাধু করা হয় তো এবং মাঠিও সাধু সঙ্গ করে মশা কিভাবে এই সাদু লক্ষ খাই তার যাকে কি হয় না তো আমরা যদি শুধু চোখের দ্বারা সাধু সঙ্গ করি সেটা সাধু সঙ্গ হবে না খাওয়ানের দ্বারা করতে হয় শুনতে হবে এবং প্রকৃতের সাধু কি এখন কথা বলে কথা বলে যাতে আমাদের জীবনে পরিবর্তন হবে যাতে আমাদের ঠিক পথে যাওয়া সম্ভব হবে আমরা যদি সাধু সংগ্রাম না করে তাহলে কিভাবে আমরা বুঝতে পারি সংমার্গ এবং অসংমাদ মধ্যে কৃপা টাকা আছে আমরা যদি না জানে কি করা উচিত কি না করা উচিত তাহলে আমাদের দেল মানক মান আর জন্মের সফলতা প্রাপ্ত করার কি সে হবে না তো সাধুদের শব্দ আছে কথা বল কিভাবে যাতে আমাদের এক কল্যাণ হবে এই কারণ জ্ঞান অজ্ঞানে বসিভুক্ত হয় আমরা জানি না কি করতে হবে কি না করতে হবে কি করতে অব্দ আছে সাধুদের উচ্ছে আমাদের এইভাবে শিক্ষা দেওয়া যাতে আমাদের চেরক আন হবে সাধনা অবসর আমাকে আদেশ দেবেন কীর্তন করতে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হর হরে রাম হরি রাম রাম হরি হ কিন্তু তার সাথে কি রকম আচরণ করতে হবে কিরকম সাধন সাধনা করতে হবে আমি যদি মনে করে যে আমি শুধু নাম খীর করব। আর আমি করবো না আচরণ দেখে তো কিছু খেয়াল রাখা করবো না তো আমরা বঞ্চিত তো হালি খির্তন করতে হবে হারি খেতে শ্রবণ করতে হবে ভাগনাত ধ্যায়ন করতে হবে ভাগ রাত আমরা ইখাকু মহারাজ মনু মহারাজ জোতি শ্রী রামচন্দ্র মতন মহাজনের চরিত্র শ্রবণ করার থেকে প্রের হতে পারে তা পদঙ্ অনুসরণ করতে তো শ্রী প্রভুপাতছেন যে মহারাজ ইখাকু ক্ষত্রিয় খুব উদ্ভূত হলেও সদালকে নির্দেশ মেয়ামিত তো কখনো কখনো একথা শুনে আমরা আমরা নয় সেজন্য আমাদের অধিকা আছে আমি সাহা ঠিকনা সেটা ঠিক না কারা অধিকা নেই ভগবানের আইন বন্ধন কর এবং ভগবানের আইন আছে পত্রং পুষ্পং ফলং চলম এবং ভক্তা প্রয় তদ হম ভক্তি সাহিত্য আশানি প্রায় ভক্তি সাহিত্যে যদি কেউ শ্রীকৃষ্ণ করেন আমাকে আপন করেন তো সেই ভক্তি এবং ভক্তির সাহিত্যে পো ফ জল ফত্র যা আতঙ্কার হয় সেটা আমি গ্রহণ করে তো এ থেকে বুঝতে হবে তো ভগবানকে আমরা কি আর্পণ করতে পারি তো ভক্তদের ব্রত আছে যে আমরা শুধু এইরকম কাজ করব যা থেকে ভগবান সন্তুষ্ট হবে তো ভগবান সন্তুষ্ট হবে না আমরা যদি ফল ফল জল পাত ছাড়া অনল তাকে অর্পণ তো সেই ধরনের আমি অনেক জায়গায় দেখেছি তো বেঙ্গালী বৈষ্ণব অনেকে খুবই বুদ্ধিমান আছে তো তারা যে ঠাকুরকে আমরা পৌ পাও যাও থাকা ছাড়া অর্পণ করতে পারে না এবং সেই জন্য তার ঘরে দুই আনা আনাঘর আছে এটা আছে ঠাকুরের জন্য এবং অন্য আছে আমাদের জন্য কারণ আমরা ফুল পাল জল থাকা চারো অনেক কিছু খাই তো কি মনে কর যে ভগবান অন্ধ আমাদের কাজ দেখতে পাচ্ছেন না এক সময় মনে আমরা ভোগার্পন করি ভক্তি সহিত কিন্তু পনেরো ফুড়ি মিনিতে আমরা ভক্তি একটু বন্ধ করি সেটা আমাদের একটা খাওয়া শুধু অবকাশ আওয়চিত সেভাবে হবে না ভগবান হচ্ছেন আমি জানি আমাদের সমস্ত কাজ দেখেন এবং ভগবান সব কিছু বিচার করেন সেই আমাদের প্রকৃত হিতকারী তারা আমাদের পরিষ্কার কিভাবে হারি সেবা করতে হয় এই সমস্ত উপদেশ দে আমরা যদি ঠিক মতো হারি সেবা করতে চাই তাহলে ঠিক মতো করতে হবে তো হারি ভক্ত দুষ্কৃতি হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন গীতায় পবি সাধন বিনাশ ধস্থপনাথা সবানুগে যুগে ভগব সাধু উকর জঙ্গল এবং দুষ্কৃতিদ সংহারক জঙ্গল এবারে আমি প্রত্যযুগে ধর্ম সংস্থা কর তো আমরা কম পক্ষে থাকবো আমরা কি সাধু হবে না দুষ্কৃতি সাধু তো কিভাবে সাধু সাধু হয় তো কেবল চৌসি মালা ধারণালা থেকে চিলার খাটা থেকে তো সাধু হয় না তো বাইরে এইদান ভিতরে এইটুই হত্যা হবে আমরা এই গোবিন্দা এই গোবিন্দু কিন্তু হৃদয় কাম করার মাতা এবং মা চার্জা শোষণ করু কারণ আমরা সাধু নয় মা চার্জা সেটা দুষ্কৃতি দেয় সবচেয়ে বড় দোষ রাবণ ও ছিল একজন সাধু না রাবণ সাধু দে ছিল কিন্তু তার উদ্দেশ্য কি ছিল সাধুদের মত না তার উদ্দেশ্য ছিল রামচন্দ্রকে দেখা যাওয়ার তো আমরা যদি শুধু সাধু সাধুদের পৌষক পরি কিন্তু হৃদয়ে উদ্দেশ্য আলাদা আছে তো আমরা সাধু হয় না তো ভালো হবে আমরা কাঞ্চার ফরি কিন্তু ভিতরে জয়ে কাম করি তাদের চলে ভক্তি পোষণ করি আর দশিষে করতে বহু বড় বড় নাম তেমনি করতে হয় কিন্তু এই কথা যা আমি করছি তাকে আপনার একটু খেয়াল রাখেন তো আমাদের সাধু হতে হবে দুঃখ তো কিভাবে ভগবান সন্তুষ্ট হবে এইরকম চিন্তন করা চব্বিশ ঘন্টায় এইরকম চিন্তন করা থেকে এবং এই উদ্দেশ্য অনুসারে আচরণ করার থেকে আমরা সাধু হরতে হরে কৃষ্ণ হরে হরে হরে বিশাষ ঘর জমে আমরা হরে নাম কিনব না কি খরব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম